সম্মানিত পরিচালক বৃন্দ সুদী মন্ডলী রমজানুল মোবারক আল্লাহ পক্ষ থেকে এক অভুরন্ত রহমতের নাম নাজাতের মাস মাহে রমজান রমজানুল মুবারক আমাদেরকে আত্মশুদ্ধ হওয়ার পয়গাম দেয় পারিবারিক পরিশুদ্ধি সামাজিক পরিশুদ্ধি অর্থনৈতিক পরিশুদ্ধি রমজানুল মুবারকের মাধ্যমে আমরা অর্জন করতে সক্ষম হই আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন বিসমিল্লা আল্লাহ তালা বলেন আমি রমজান ফরজ করেছি তোমাদের জন্য যেভাবে ফরজ করা হয়েছিল আগের উন্মতের জন্য যাতে তোমরা তকোয়া অর্জন করতে পারো আল্লাহ কুমত্তা কুন তাকওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আল্লাহকে দেখি আল্লাহ আমারে দেখেন আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমারে দেখেন আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ পাক মনিটর করছেন এই অনুভূতির নাম তকোয়া যে মানুষের অন্তরের ভিতরে তকোয়া আছে তার পক্ষে কোনো পাপ করা সুদ গ্রহণ করা ঘুষের লেনদেনে জড়িত থাকা তার পক্ষে সম্ভব নয় এবং রমজানুল মোবারকের সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে প্রতিটি মানুষের ভিতরে দুটা জিনিস পারস্পরিক ধান্দিক বস্তু রয়েছে একটা নাম রুখ আর একটা নাম প্রবৃত্তি একটা নাম বিবেক একটা নাম প্রবৃত্তি একটা নাম কানসাইন্স একটা নাম এভিল প্রভেন্সিটিস দুটার মধ্যে ধন্দ্ব রমজানের ৩০ দিন যখন আমরা সিয়াম সাধনা করি আমাদের রুহ শক্তিশালী হয় আমাদের প্রবৃত্তি দুর্বল হয়ে পড়ে ৩০ দিনের এই প্রশিক্ষণ যদি আমরা চালু রাখতে পারি তাহলে বছরের ১১ মাস আমাদের আত্মশুদ্ধির পথে আমরা দাবিত হতে পারব রমজানুল মুবারকের তাৎপর্য হচ্ছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাস আসলে দরিদ্র প্রপীড়িত অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন তাদের আর্থিক সাহায্য করতেন হজরত আয়সা রাজি আল্লাহাকে আল্লাহ দুঃখী মানুষের পাশে দাঁড়াও বিশ্ব মারাতেন একটা খেজুরকে ভাগ করে তিন টুকুরা চার টুকুড়া করে হলেও গরিব মানুষকে দাও করি বিহিম আহিবিল গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষকে কাছে টানো আল্লাহ তালা কে দিন তোমার কাছে টানবেন এবং রমজান মোবারকের শিক্ষা হচ্ছে আমরা গ্রহণ করব। আমাদের জীবন ধারায় আমরা হালাল উপার্জন করব হালাল ব্যয় করব। কারণ হারাম অবৈধ খাবার যদি আমাদের শরীরে ঢুকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ্লাম বলেন লায় দখলুল জন্নতুন উজিয়াবিল হারাম যারা হারাম খায় অবৈধ উপার্জন যারা ভক্ষণ করে এই শরীর ব্যস্ত যাবে না এই জন্য রমজানের মোবারকের দাবি হচ্ছে আমরা হালাল নিজিক অন্বেষণ করব খালাল পথে আমরা আমাদের উপার্জিত অর্থ বের করব। সারা দুনিয়াব্যাপী দরিদ্র মানুষ আছে বাংলাদেশে গরিব মানুষের সংখ্যা ৬ কোটি ৩০ লাখ এর মধ্যে চার কোটি আশি লাখ মানুষ আন্ডার দি প্টি লেভেল দারিদ্র সীমার নিচে তিন লাখ তিরিশ হাজার শিশু যাদের মা বাবা গরিব অর্থের অভাবে বইয়ের অভাবে কাপড়ের অভাবে তারা স্কুলে যেতে পারে না অতএব রমজান এল দাবি হচ্ছে আমরা যারা বৃত্তশালী আর্থিক অবস্থা আমাদের যাদের ভালো গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে জাকাতের মাধ্যমে দান খরাতের মাধ্যমে করজে হাসানোর মাধ্যমে আমরা গরিব দুঃখী এতিম অনাথ প্রপীড়িত মানুষের পশা দাঁড়াতে পারি শতকাতল ফিতরের মাধ্যমে আমরা করতে পারি ইউরোপীয় ইউনিয়নের একটা সংস্থা বাংলাদেশে জরিপ চালিয়ে দেখল যারা হত দরিদ্র অথবা যারা প্রান্তিক চাষী তাদের মধ্যে ৫০ থেকে পঁচাত্তর ভাগ মানুষ ঋণগ্রস্ত এমনকি মুদুরি দোকানেও তারা ঋণগ্রস্ত এই অভাবের হাত থেকে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীকে যদি আমরা মুক্তি দিতে চাই জাকাত কর্জে হাসানা সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এই অভাবের হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে অভাব অভিশাপ কাদাল ফকর ফখর ইয়া অভাবের কারণে মানুষ নাফর দাবিত হয় দুই কোটি শিক্ষিত মানুষ বেকার এই দেশে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন ধনী লোক আছেন বৃত্তশালী লোকেরা আছেন বাংলাদেশ ব্যাংকের এটা জরিপ আছে ধনীদের যারা মিলিয়নার যারা বিলিয়নার মাল্টি মিলিয়নার যারা তাদের সম্পত্তির পরিমাণ সেভেন বিলিয়ন মার্কিন ডলার এই সমস্ত ধনী লোকেরা যদি জাকাত দেয় শুধু জাকাত দেয় পাঁচ হাজার কোটি টাকা এক বছরে জাকাত আদায় করা সম্ভব যদি টাকাগুলো করি। বছরের পরিকল্পিত বাংলাদেশ দারিদ্র বিমোচন হতে দশ বছর সময় যথেষ্ট সহনীয় পর্যায়ে চলে আসবে দারিদ্র সীমা এবং অভাবের কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় পৃথিবীর যে সমস্ত দেশ আর্থিকভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল সেখানে অপরাধের মাত্রা সহনীয় পর্যায়ে আছে যেখানে দরিদ্রতার কষাঘাদে মানুষ জড়িত জর্জরিত সেখানে অপরাধের মাত্রা বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ বিগত ১৯ বছর যাবৎ আলারাফা ইসলামিক ব্যাংক দারিদ্র বিমোচন সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা মাধ্যমে জনগণকে হালাল পন্থায় টাকা বিনিয়োগের ব্যবস্থা তারা করেছেন আমরা জানি ব্যাংকে তিনটা জিনিস আছে ইনভেস্টমেন্ট ডেপোজিট ফরেন ট্রেড বৈদেশিক বাণিজ্য বিনিয়োগ আমানত এই তিনটার ক্ষেত্রে আল্লাফা ইসলামিক ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি তারা সাধন করেছেন ফলে আমরা দেখি বাংলাদেশে যত শিডিউল ব্যাংক আছে সুদবিহীন যারা ব্যাংকিং করবে তাদের জন্য আমানা একটা প্রকল্প চালু করেছে ব্যাংক তারাও আসাদিক নামে एक इसलमिक प्रकल्प चालू करद्ला खूब बसिदी समय लागे ना बांगे सूद विहन बैंकिंग इंटारेस्ट फ्री बैंकिंग सब बैंक ये प्रकल्प चालू कर बसिद बे, समय लागे ना इनशाल शुद्ध बांगे नबाक करा तथ्य आमेरिकाय कानाडा जुक्तरज्य पश्चिम यूरोपय शेषकर आयरलैंड इटाली सुइजारलैंड जार्मानी ते इसलमिक बैंकिंग चालू हो इंटरेस्ट फ्री बैंकिंग चालू हो रोपे अमेरिका जुक्तरज्ये समान दुई हजार न साल तत्व सारा पृथ्वी से आठश बिलियन मार्किन डर সারা দুনিয়ায় তিনশো ব্যাংক এবং ফান্ডের আড়াইশোতে শুধু আরব দেশে নয় ইউরোপে পশ্চিম ইউরোপে পূর্ব ইউরোপে এমনকি দক্ষিণ আমেরিকায় সারা পৃথিবীতে তিনশো ব্যাংক আড়াইশো মিউচুয়াল ফান্ড তারা এইট বিলিয়ন এসেট তারা ম্যানেজ করেছে এবং আমেরিকায় কানাডায় লারিবা ব্যাংক করার। আত্মশুদ্ধি অর্জন করার হালাল রিজিক তলব করার এবং উপার্জিত অর্থ হালাল পথে ব্যয় করার গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন আমিনুল্লাহ